ওয়াস করার জন্য না নবীগণ দুনিয়াতে পারায় ওয়াস করার জন্য দুনিয়াবাসীকে না এদের নবীদেরকে বিরাজমান দাচ্ছেন যেই দিকে দুনিয়াতে নবী দাঁড়ায় ওয়াজের সার কথা পূর্ববর্তী নদীগণ দুনিয়াবাসীকে যত ওয়াশ করেছেন পূর্ববর্তী কাছে না দিল্কিত কিতাবে হজরত ইব্রাহিমের কাছে আল্লাহ যত করেছেন সকলের সারমর দুই কথা সকলের সারমর আহা নিম্ন মানের প্রকারের বুক বিলাস বড় উন্নত মানের দুনিয়ার জীবনের বুকবিলাস বড় দুনিয়ার জীবনের ভোগ বিলাসন স্থায়ী জীবনের বুক বিলাস চিরস্থায়ী সমস্ত মানের সার্বনমত্বিকথা কাজ থাকতে পারে না সেই সমস্ত মানুষের সার ধর্মতা এই জন্য বলছিলাম দুনিয়াতে মানুষ আসছে চির থাকার জন্য নয় এটা ডিউটি করার জন্য আছে। যদি ডিউটিটা করতে পারে। তাহলে সে পরকারের চিরস্থাই উন্নত মানের ভূগ বিরাজের যোগ্য মূল্য হইতে পারে দুনিয়াতে মানুষ আসছে শুধু গিরস্তি করবার লাগে আর খাইবার লাগি আর মানুষ আসছে শুধুমাত্র দুনিয়াতে মানুষ শুধু বাচ্চা জন্ম দিবার লাগি না কোনো ডিউটি ভালো লাগে আপনারা খাইবার লাগি ঘুমাইবার লাগি আর বাচ্চা জন্ম দিবার লাগি মানুষের দরকার মানুষ ছাড়া আর কেউ খায় না মানুষ ছাড়া আর কেউ ঘুমায় না মানুষ ছাড়া আর কেউ বাচ্চা জন্ম দেয় না মানুষ থেকে আরো অনেক বেশি খাইতে পারে এমন অনেক অনেক জীবজন্তু আছে ঘুমাইবার জন্য মানুষের দরকার নাই মানুষের ছে আরো বেশি ঘুমাইতে পারে এমন বহু জীবজন্তু আচ্চা জন্ম দিবার জন্য মানুষের দরকার নাই মানুষের চেয়ে অনেক বেশি বাচ্চা জন্ম দিতে পারে এমন বহু জীবজন্তু আছে তাহলে মানুষ দুনিয়াতে আসার আসল দৃশ্য হওয়া এটা হল হে মানুষেরা দলে দলে পরাক্রমে আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইতেছেন একসাথে পাঠাইতেছেন না পালাক্রমে একসাথে পাঠাইতেছেন না দলে দলে পাড়াইতেছেন বাচ্চারা যদি মাঝে মধ্যে এরকম করে তাহলে আমি মনে যা বলতে পারবো না তাই দেখতেছি আপনার সামনে অনেকগুলো ছেলেরা আছে যারা উদার মতো বয়স হচ্ছে না না যত সমস্ত সবাই পাশে পাশে দুঃখে যারা তো কথা বুঝে না যত কম মজা রাখে ততার মতো রাখে তখন যাদের সামনে নিয়ে কথা বলা হয় এরা যদি উঠা বসা শুরু করে কথা বলার আগ্রহ নষ্ট হয় এরা আপনাদের সভাটা নষ্ট করবে এর থেকে আপনারা দুই দুই ব্যবস্থা আছে মারবার যদি এই শুধু দুজন সামনে করে তাহলে আমি কথা বলা অন্ধকার দিতে হবে এরার দিকে আপনারা সভাটা ব্যবস্থা এবার দুইটা ব্যবস্থা একটা এখন আমি যত নবালক ছেলে আছে মোটে ভাষা সব মিলের ওদের পিছনে আনবেন আর এক অবস্থা হল সবার শেষ হওয়া পর্যন্ত কোন বাচ্চাকে উঠতে দিবেন না দুই ঘটে মূল পীড়া বয়স্কর পিছনে আছেন তারা মেহরবানি করে আগে আসার চেষ্টা করবেন আর নাবালক বাচ্চারা এখনো আগে বসা যাদের সামনে বাসা আছে তারা দায়িত্ব নেবেন এদেরকে ওয়ার্ড হওয়ার আগে উত্তর দেবেন না পাবেন ভাবেন যার সামনে যদি লোক বাচ্চা বাসা আছে এরকমই সময় দিয়েছি যারা এরপরেও পিছিয়ে না এদেরকে ওয়ার্ড হওয়ার আগে উত্তর দেবেন যদি ওঠা করে তাহলে আমি কথা বলে পাবো আপনি নিজেই চিন্তা করেন এখন যে লোকটারে সম্বোধন করে কথা যদি ভিন্ন দিকে মনোযোগ দেয় তাহলে আপনাদের কথা বলার কেমন ইচ্ছা থাকবে এর জন্য অনুরোধ করে বলতে শুধু নয় যে কোনদিন ওয়ার্ড না ফিরে গেলে মুরব্বীরা আগে বলবে রাত্ময়স করে আগে বলবেন না বালক বসে মাস্কিটেলা আমাদের এলাম একটি নিয়ম যোগ্য ব্যক্তিরা মুরব্বীরা আগের কাতার এলেন বাতাস কলাতার পরে না বছর দুনিয়ার জীবন রক্ষার সাথে করতে হয় কিন্তু হাওয়া দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য নয় বারী জীবনের আসল উদ্দেশ্য নয় বাচ্চা জন্ম জীবনের আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য একটা ডিউটি যেটা পালন করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ কথা এই আল্লাহ লড়াই শোনান হে আদাম সন্তানেরা আল্লাহ তোমাদেরকে দলে দলে দুনিয়াতে পাঠান এক দলের পর আরেক দল তারপরে আরেক দল তারপরে আরেক দল দুনিয়াতে পাঠান না একসাথে পাঠান না দলের পর দল সব মানুষকে দুনিয়াতে আল্লাহ একসাথে পাঠিয়েছেন দলের পর দল এইভাবে দলের পর দল করে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠা তোমাদের আমল পরীক্ষা করা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার জীবনে যারা ন্যাক আমল করবে আল্লাহর হুকুম পালন করবে নদীর পরীক্ষা আমল করবে প্রমাণ হবে একটার যোগ্য আর দুনিয়াতে আসার পরে যারা নে আমল করবে না আল্লাহ হুকুম পালন করবে না নদিস্তরীকে আমল করবে না প্রমাণ হবে তারা জাহান নামের জন্য কথাটা বুঝে থাকলে বলুন তো মানুষ দুনিয়াতে কেন আসে মানুষ দুনিয়াতে কেন আসে লেখ আমল করার জন্য যেমন নামাজ একটা ন্যাক আমল রুলা একটা ন্যাক আমল কোরআন একটা ন্যাক আমল আল্লাহর ভিতির একটা ন্যায় কামল দোয়া একটা ন্যায় কামল দুরুদ একটা ন্যায় কামল হজ একটা ন্যায় কামল জাকাত একটা ন্যায় কামল এই ধরনের বিভিন্ন ন্যায় কামল মানুষ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য ন্যায় আমল করা তবে কেন খায় আনুষঙ্গিক কারণ আসল উদ্দেশ্য কেন ঘুমায় আনুষঙ্গিক কারণে ঘুমাইবার উদ্দেশ্যে দুনিয়াতে আসছে না তবে কেন বাচ্চা জন্ম আর আরো সঙ্গীত কারণে বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্ম দিবাই দুনিয়াতে আসছে না উদাহরণ ধরুন এক ব্যক্তিকে তার বাবা বাজারে পাঠাইল চাউল কিনবে মাছ কিনবে লবণ মরিচ কিনবে তরি তরকারি কিনবে কিনে আবার বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসবে তারপরে পাট শাক খাওয়া দাওয়া হবে তারপরে ঘুমাইবে বাজার থেকে চাউল কিনে আবার আসবে পাক হবে তারপরে খাদ ঘুমাবে বাজারে যাওয়া একমাত্র উদ্দেশ্য কি চাউল কিনার বাজারে যাওয়ার পরে যদি ছিল উদ্দেশ্য বাজারে যাওয়ার পরে যদি তার কোন বন্ধু তারা চা খাওয়ায় এটা কি বাজারে যাওয়ার এখন উদ্দেশ্য ছিল যদি তার পান খাওয়ায় এটা কি বাজারে যাওয়ার এখন ছিল না এই সবগুলি আনুষঙ্গিক দুনিয়াতে মানুষগুলি আসে একটা মাত্র কাজ করার জন্য আসে না হল নে আসার পরে খায় জীবনের উদ্দেশ্য হিসাবে নয় আনুষঙ্গিকভাবে দুনিয়াতে আসার পরে ঘুমায় জীবনের উদ্দেশ্য হিসাবে নয় আনুষঙ্গিক হবে দুনিয়াতে আসার পরে বাচ্চা জন্ম দেয় জীবনের উদ্দেশ্য হিসাবে নয় আনুষঙ্গিক ভাই এখন যদি ছেলেটা চাউকেরার জন্য বাজারে গিয়া আনুষঙ্গিক কাজ সবগুলি আর সঙ্গীত কাজগুলি করতে করতে বন্ধু বান্ধবের সাথে আলাপ তালাপ গর্ভপুরব করতে করতে বন্ধু নিয়ে নিয়ে করে বসে চা পান করতে করতে এমনকি বাজারের এক পাশে এক লুকের সাঁত না খায় ডুল বাজায় গান গায় তার দুর্বলনী শুনতে শুনতে তার গান শুনতে শুনতে আর তার স্বপ্ন ফানি দেখতে দেখতে চাউল কেনার কথা যদি বলিয়া যায় আর এই যদি বাজার শেষ হইয়া যায় বাজার হইয়া যায় বাজার শেষ সে স্বপ্ন ফানি বেড়ায় বাজার শেষ হইয়াছে সে গান শোনেন চাউলের বাজার শেষ হইয়া গেছে সে চাউলের বাজারে চাষ টোলে বসে চা পান করে তার বাজারে যাওয়া সার্থক না অনর্থক কেন বাড়িতে আসলে দেখবে তার মা বাদ পাক করে তার জন্য অপেক্ষা করে না বাদ পাকের কোন উপায় নাই কথা ছিল চারু কিনা নিয়ে আসবে তারপরে খানা পাক হবে তারপরে খালে। সে সন্ত্রতনী দেখতে দেখতে তাহলে চাউল কিনার কথা ভুলিয়া গেল তার বাদ আবার রান্না হবে কিভাবে একটু নিভাবে একজন মানুষ দুনিয়াতে আসার পর হাইতে হাইতে এবাদতের কথা বলিয়া গেল ঘুমিয়ে জীবন ধরো ঘুমাইতে ঘুমাইতে কোন কাজের দুনিয়াতে আসছিল সেই কাজের কথা বলিয়া গেল বাচ্চা জন্ম দিতে দিতে বাচ্চা লালন পালন করতে করতে কোন কাজের জন্য দুনিয়াতে আসছিল সেই কথা বলিয়া গেল মূল কাজ করল না আনুষঙ্গিক আনুষঙ্গিক তাদের বাধা নাই পর্যন্ত মূল কাজ ঠিক পর্যন্ত